স্থিবি বাংলা মানবতার সমাধান সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আরিয়াল কিতাব থেকে তার সাথে আমরা আলোচনা শুনে আসি আজকে আমরা পূর্বের অধ্যায়ের বাকি অংশটুকুন আমরা আলোচনা করব। সেটি ছিল কেমিল সংক্রান্ত শুরু করব। সেটিও একটি গুরুত্বপূর্ণ সে হাদিসটি হলেই তিনি বলেন রসুল্লা বলেছেন আল্লাহ রহম করেন দয়া করেন ওই ব্যক্তির উপর ইমর আাহু এবং স্ত্রীকেও জাগাই সুবাহ আল্লাহ নিজেও পরে স্ত্রীকেও জাগাই আবাদ মা স্ত্রী যদি উঠতে চাই উঠতে যদি না চায় অলসতা করে তো স্বামী তার চেহারায় পানির ছিটা দেয় আল্লাহ রহম করে দয়া করে ইম্র আতান ওই মহিলার উপর ওই স্ত্রীর উপর লাইল যে স্ত্রী রাত্রিতে উঠে তাহাজ পরে ফাসাল্লা সে নিজে পড়ে ও আই কাদাও যাহা এবং তার স্বামীকেও জাগাই স্বামী যদি অস্বীকৃতি জানায়। স্বামী যদি না ওঠে। তাহলে প্রয়োজনে স্বামীর চেহারাায় পানি ছিটে দেয় তো এটা কখন সম্ভব হবে যে কোন স্ত্রী আমাকে তাহার জন্য উঠাবে আর না উঠলেও আমার চেহারায় পানি দিবে ওই স্ত্রী পারবে যেই স্ত্রী সম্পর্কে আল্লা নবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ার যত জিনিস আছে সবগুলি একটি বস্তুর নেই। আর এই সমস্ত বস্তুর মধ্যে অন্যতম জিনিস স্ত্রী মহিলাও চেষ্টা করবে ছেলেটা আমি দিনদার যেন নেই আর ছেলেও চেষ্টা করবে আমি যেন মেয়েটা দিনদারই নেই তো যখন দুই দিনদারি একত্রিত হয়ে যাবে তাহলে এই তাদের অবস্থা এটাই হবে যে একে অপরকে সহযোগিতা করবে এ বাজতের ক্ষেত্রে কত সুন্দর পরিবেশ হবে মানুষ অলসতা করতে পার। সে অলসতার জন্য একে অপরকে সহযোগিতা আমাকে সৎ কাজের উপদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আর দিনদার স্ত্রী যদি না হয় আপনাকে বাধ্য করবে টিভি কিনতে বাধ্য করবে ভিসিবি কিনতে বাধ্য করবে আপনাকে তাহার্য থেকে তুমি বাঁচো এই জন্য কতই না সৌভাগ্যমান ওই পুরুষ এবং ওই নারী যে দিনদার স্বামী পেয়েছে দিনদার স্ত্রী পেয়েছে যে একে অপরকে এ জন্য উদ্বুদ্ধ করে সহযোগিতা করে তো এরকম পরিবেশ যদি কোথাও সৃষ্টি হয়ে যায় তাহলে সেই বাড়িতে শান্তি আর শান্তি সেই বাড়িতে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন আখির মতে শান্তি দেবেন ইনশা আল্লাহ ওয়ানহুদ রাহু রসুল এবং এক পর্যায় বলেছেন যারা যে পুরুষ আল্লাহকে স্মরণ করে এবং ওই সমস্ত নারী যারা আল্লাহকে স্মরণ করে আদাল বড় সওয়াব এবং মাফিরাত রেখেছেন তো আল্লাহ বললেন আবু তিনি বলেন এবং যদি কোনো পুরুষ তার স্ত্রীকে রাত্রি বেলায় উঠাই ফা এবং দুই জনই সলাচ আদায় করে একসঙ্গে জামিয়ান অথবা দুই রেখা সলাৎ আদায় করেছে একই সঙ্গে উঠে তাহলে এই নাম দেখেন শরীয় বাদ রাখেননি সব বিষয়ে আমাদেরকে যা দরকার সব বলে দিয়েছেন এখন তাহার জোতের শুনলাম সে বিষয়ে মনে আগ্রহ হল ঠিক আছে আমি চেষ্টা করতে আমি আজকে এক তৃতীয়াংশ রাত্রে দাঁড়াবো কিন্তু চার রাখ সলাচলাই করতেই ঘুম চলে আসছে। ঘুম আসতেছে পারছি না তাহলে সেই ক্ষেত্রে কী করবো তার বিধানও দেখেন আমাকে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ নবী আমাকে বিধান দিয়েছেন বিধান কি ওয়ান আনহা আন্না নবী আসসালাম কাল তিনি বলেন বলেছেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি সলাতে ঘুম আসে নিদ্রা যদি চলে আসে হাত তায়াত হা আনহুন নাউম তাহলে সে যেন শুয়ে পড়ে যেন তার ঘুমটা চলে যায় আমাদেরকে এটা বাধ্য করে নাই যে ঘুম আসছে তারপরেও তোমাকে পড়তেই হবে তা না হ্যাঁ পড়ার আশায় উঠেছি কিছু পড়েছি এরপরে ঘুম আসছে ঘুমিয়ে পড়েন কেন ঘুমিয়ে পড়েন সে নামাজে দোয়া করতে চাবে কিন্তু মুখ থেকে গালি বের হবে সে নিজে বুঝতেই পারবে না ঘুম যদি বেশি চলে আসে তাহলে সে ঘুমের কারণে মুখে থেকে পড়তে চাচ্ছে একটা বের হয় আর একটা তাহলে সেই ক্ষেত্রে যেখানে আল্লাপাকবুল করেন তাহলে আল্লাপাকুক আল্লাহ তালা কোনো মানুষকে তার শক্তির বাহিরে কোনো কাজ দেন না দুনিয়ার মানুষ দেন কিন্তু আল্লাহ তালা মানুষকে দেয় না আশা ছিল উঠেছি যতদূর সম্ভব পড়লাম ঘুম আসলাম একটু শুয়ে পড়লাম আবার ঘুম ভাঙলো আবার উঠবো সমস্যা নাই কিন্তু ঘুম আসলে শুয়ে পড়তে হবে এ বিষয়ে তিনি বলেন বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন রাত্রি তে জন্য যখন উঠবে এবং কোরআন পড়তে যেয়ে জবান যদি ভারী হয়ে যায় পড়তে চাচ্ছি তারপরে পড়া আসে না শুয়ে পড় ঘুমিয়ে পড় এরপরে কিছুক্ষণ ঘুম পারো তারপরে সম্ভব হলে তুমি উঠি আবার মুসলিম ইমামসলিম হাদিসটি বর্ণনা করেছেন এরপরে যেটি পড়ছে সেটা হলেই বাবু ইসতেহবাবি কিয়ামি রানুয় তারাবি যে রমজান মাসে লাইল আদায় করা যেটাকে তারাবি বলা হয় তাহলে লেখক উনি এটাকে প্রশ্নটাকে আরো বেশি ক্লিয়ার করে দিলেন যে প্রশ্ন আপনারা করলেন যে তাহার ওটাই কি তারাবি বলছেন ইসতেহবাবু কেয়ামি রমাদান রমজান মাসে লাইল আদায় করা মোস্তাহাবহুয় তারাবি আর সেটাই হলো তারাবি সেটাই হলো তারাবি তিনি বলেন রসুলাম বলেছেন অন্যান্য দিনে তো ফজিলত আছেই লাইল। তার তো রমজান রমজানুল মুবারক মাসে ক্যাম করবে লাইল আদায় করবে তারা বিবে ইমানিসমানের সাথে সবাবের আশায় দুটা শর্ত ইমানের সাথে সবাবের আশায় বাকি আলোচনা আবার আপনাদের সামনে উপস্থিত আলাইকুম আমি জানি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 প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপ পুন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ইন অফ দেখুন আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে রমজানুল মুবারক মাসে বা তারাবির পরা ফজিলত সম্পর্কে আমরা শুনে আসতেছিলাম আল্লাহ রমজান উল মোবারক মাসে তাহাজুত পরার জন্য বিশেষভাবে মানুষদেরকে উদ্বুদ্ধ করতেন অন্যান্য মাসে কিন্তু পরে জন্য উনি বিশেষভাবে মানুষদেরকে উদ্বুদ্ধ করতেন এমনকি মেনিম আছেন তবে এ বিষয়ে উনি যে কোনো কড়া নির্দেশ বেশি তাকিদ এটা করতেন না কারণ এটা তো ফরজ নয় ফরজের বিষয়ে একেবারে করার নির্দেশ আদেশ করতেই হবে তবে এগুলি সব ফজিরতের পারলে আমাদের লাভ উদ্বুদ্ধ করতেন তবে তিনি বলতেন মানুষিহি যে ব্যক্তি রমজান উল মাসে ইমানের হালতে সবাবের পরে আল্লাহ তারা তার পিছনে সকল গুণা মাফ করে দেন সামনে যেটা পরিচ্ছিত আছে সেটা হলু ফাজিল কাদি অদরে রাত্রে ফজিলত এবং ওই রাত্রে আমাদের জন্য কি আশা করা যায় আমাদের ওই রাত্রে হেফাজত করার বিশেষ ফজিলত কি এ বিষয়ে এই অধ্যায় আমরা জানবো ইনশা আল্লাহ এ বিষয়ে সুরায় কাদার প্রথম নম্বর আয়াত إِنَّا إِنْزَلْنَاهُ فِي <تصفيق> لَيْلَةِ الْقَدِرُ وَمَا أَدْرَكَ مَا لَيْلَةٌ قَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ من ألف شهر الله يقول إننا إنسنا عبرك باتل Army وق <تصفيق> relax افةان في ليلة القدر وما أ optics كشفى للramatic الصرف علام complexity ليلة القهدر خير من ألف شهر আল্লা তালা প্রত্যেক বিষয়ে নির্দেশনা জারি করেন ওই কদর রাত্রে কোন রাত্রে কদর রাত্রি দিন মানুষের ভাগ্য বন্টন হয় এটা বললে এই আয়াতকে অস্বীকার করতে হবে ভালো করে শুনিলাম দিন মানুষের ভাগ্য বন্টন হয় এই কথা যারা বলে তারা সরাসরি এই কোরআন এর আয়াত কে তারা অস্বীকার করে সুরায় দুকানে বলছেন হাকিমা আমি অবতীর্ণ করছি মাহফুজ থেকে প্রথম আসমানে মানে কতবার একবারেই একই বারেই পুরা কোরআন নাজল করেছেন কোন রাত্রে একটি রাত্রে যে রাতটি কি মোবারক বলা হয়েছে বরকত রাত ওই রাত্রে কি হয় ফিহা ইউফরকু কুল্লু আমরিন হাকিম অর্থাৎ যেই রাত্রে কোরআন নাজেল হয়েছে ওই রাত্রেই পাক মানুষের ভাগ্য বণ্টন করেন সোভাননা আমরা পূর্বে শুনেছি মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাপাক একটা তাকদিল লেখেন মায়ের রেহেমে যখন থাকে তখন একটা তাকদিল লেখ সেটা হলো তার জীবনের তাকদীর যে পুরা বৎসর কি খাবে কি পড়বে এটা তাকদির আর হলো সেই তাকদিরটা প্রত্যেক বৎসরই নবায়ন হয় বাজেট হয় সেটা হলো কদরী রাত্রি তো কোন রাত্রে বলছেন ফি হা আমি ওই রাত্রিতে কোরআন নাজেল করেছি যেই রাত্রিতে আমি মানুষদের ভাগ্য বন্টন করি সে রাতটি কোনটা কোন মাসে কোরআন কোন মাসে হয়েছে। আমি রমজান মাসে কোরআন নাজেল করেছি তাহলে সাবান মাস এটা আউট হয়ে গেল এক কথাই শেষ সাবান মাসে করার নাজেল হয়নি করার নাজেল হয়েছে রমজান মাসে। তাহলে রমজান মাসের ভিতরে ওই গুরুত্বপূর্ণ রাত আছে সেই রাতটি কোনটি তোমরা জানো কি এই লাইল কাদর দুটা ফজিলত একটি হলুম আলফি সাহার এক হাজার মাসের চাইতে উত্তম বেশি আর আরেকটি ফজিল তানাজ এবং সালাম এই রাতে অবতীর্ণ করেন মিন কুল্নি আমার প্রত্যেক বিষয়ে আল্লাহ তালান হুকুম তারা এ লিপিবদ্ধ করেন এই রাত্রে তারা বুঝে আসলো কদরের রাত্রেই তাকদীর বন্টন হয় সবে বারাতের রাত্রে নয় কদর রাতে কি করব ফজিল শুনলাম যে কদরের রাত্রে এক হাজারের অধিক সবাব করবো কদরের রাত্রে করতে হবে কিছু তো আল্লাহ সন্তোষ টা কিভাবে পাবো আবু তিনি বলেন বলেছেন যে ব্যক্তি রাত্রি জেগে ইবাদত করলো কদরের রাত্রে যে কে আমুল লাইল পড়ল তাহাজ পড়লো সেটাও পেলাম এবং বিশেষ করে রমজান মোবারক মাসে তাহাজত পলে গুনামাফ হয় এটা পেলাম আর রমজান মাসের মধ্যে আবার একটি রাত আছে কাদরের রাত ওই রাতটি যদি আমি পেয়ে যাই আর আমি যদি ওই রাত্রে ইবাদত করতে পারি তাহলে ওই রাত্রের এবাদত এক হাজার মাসের এবাদত বলে গণ্য করা হবে এবং সেই রাত্রের এবাজত কারণে আল্লাপ সকল গুণা মাফ করে দেবেন সেই রাত্রিটি কোন রাত কদের রাত কোন রাত আনি আবদুল্লাহ তিনি বলেন যে নবী করিম সাহায্যের অনেক সাহাবিদেরকে রাত্রিতে স্বপ্নের মাধ্যমে কাদরের রাত উল্লেখ করা হয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা কোন রাত বলেছেন আল্লাহ বললেন আমার স্বপ্নও তোমাদের স্বপ্নের সাথে মিলিয়ে গেল এবং সেই কদরটি হবে শেষের সাত দিন শেষের ের ভিতরে সে কদরটি রাত আছে ফমান কানিয়া তাহার যে ব্যক্তি কদরের রাত সে জাগতে চায় কদরের রাত যে ব্যক্তি জাগ্র করতে চায় তাহলে জাগ্রত করতে চায় সে যেন শেষের সাত দিনে যেন সে রাত্রি যাপন করে বোখারি মুসলিন হাদিস এই হাদিসে বলা হল শেষের সাত দিন আগের হাদিসে বলছে ওয়ান আনহা আর ইউজা বিশরিলা বলেন রসুল তিনি এতেকাফ করতেন রমজানের শেষ দশ দিনে রমজানের তোমরা কদরের রাত্রি খুঁজে বের করো রমজান মাসের শেষ দশ দিনে শেষ দশ দিনে আইসারাজিয়া আল্লাহ আনো বলেন যে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কদরের রাত্রি খুঁজে বের করো শেষের দশ দিনের বেজোর রাত্রে শেষের দশ দিনে বেজর রাত্রে আস্তে আস্তে কিন্তু কাছে আসতেছে তাহলে উনি প্রথম বললেন শেষের দশ দিনে এবং উনি এতেকাপ করলেন শেষের দশ দিনে তবে দশ দিন পুরা নয় বলছেন বেজর রাতগুলি কী বললেন বেজর রাতগুলি এই বিষয় এখানে বিস্তারিত আলোচনা নেয় তবে অন্যান্য রেবায়ত থেকে আমরা যে আলোচনাগুলি পাই সেটি হলেই যে আল্লাহ নবী ইসাল্লাম উনি এই কদরের রাত তালাশ করার জন্য রমজানের প্রথম দশ দিন এতেকাপ করেছিলেন খুঁজে পান নাই এরপরে দ্বিতীয় দশে উনি আবার খুঁজেছেন দ্বিতীয় বছরে সেখানেও পান নাই আর তৃতীয় বৎসরে উনি শেষের দশ দিনে এতে কাপ করেছেন এবং কদর পেয়েছেন এবং তারিখও জানেন উনি সেই তারিখটা বলার জন্য ঘর থেকে বের হয়েছেন আমাদেরকে বলে দিবে যে এই তারিখ হলো কদরের রাত বলছেন তার সামনে দেখলেন যে দুইজন ব্যক্তি তারা আপোষে ঝগড়া করছে তাদের সমাধান করতে গিয়ে আল্লা নবী সালাম ওই তারিখটি ভুলে গেছেন তো সমাধান করতে যায় ভুলে যাওয়া তো কথা না তো ভুলে যাওয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেকমত আছে এই জন্য আল্লাপাক সেটাকে ভুলে দিয়েছে তো আল্লাহ নবী বললেন যে আমি শেষের দশ দিনে শেষের দশ দিনে আমি কদরের তারিখটা পেয়েছি তোমাকে বলতে চাচ্ছিলাম কিন্তু এই দুইজনকে মীমাংসা করতে যাই ভুলে গেছি তবে তোমরা এই শেষের দশ তারিখেই পাবা কোথায় পাবা বেজোর রাত্রে কোথায় পাবা বেজোর তাহলে বেজোর রাত কোন কোনটি একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ তো হয়তো বা আল্লাহ আমাদের দ্বারা এটাই চাচ্ছেন যে তুমি খুঁজতে যে একুশেও চেষ্টা করো তেইশেও চেষ্টা করো পঁচিশেও চেষ্টা করো সাতাশেও উনত্রিশেও অর্থাৎ আল্লাহ আমাদের জন্য চেষ্টা বেশি চাচ্ছেন তো সেখানি যদি আমরা বলি যে না এটা সাতাশ তারিখেই হলো কদেরের রাত তাহলে আল্লাহতালা যেই হিকমতের কারণে উনি তারিখটাকে গোপন করে দিলেন সেটা আমরা তা উল্টা করলাম আমরা কি করতে হবে আমরা চেষ্টা করতে হবে একুশ তারিখেও চেষ্টা বলতে রাত্রি জেগে বেশি বেশি আল্লাহর হেফাজত করতে হবে কোরআন তেলাওত করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে চাইতে হবে কারণ যে এমনও হতে পারে আল্লাপাক যে প্রত্যেক বছরেই যে সাতাশ তারিখ দেবে তাও না আল্লাহতালা এক এক বছরে এক এক তারিখে দিতে পারেন তো আমার তো জানা নাই এই বছর একুশ তারিখ আসবে তো আমার কি করতে হবে প্রত্যেক বছর আমাকে চেষ্টা করতে হবে একুশেও তেইশেও পঁচিশেও সাতাশেও এবং উনত্রিশেও হ্যাঁ আমি সবগুলি রাতই জাগলাম তবে এর মধ্যেই একটি রাত আসে কদরের রাত আর সেই রাতটি যদি সত্যি আমি আল্লাহর সন্তুষ্ট জন্য স্বাবের আশায় জেগে থাকি এবাদত করে থাকি তাহলে এই বৈশিষ্ট্য সওয়াব আমি সেখানে পেয়ে যাবো ইনশাআল্লাহ তালা সম্মানত ছোটাও দর্শক মন্ডলী এ বিষয়ে আর ছোট্ট দুটি হাদিস আছে আমাদের সামনে একটি এবং রমজানের শেষের দশ দিনে যত বেশি চেষ্টা করতেন এত বেশি আগে দু দিনে করতেন না এর পরে যেটি হাদিস সেটি হলে ও আন আনহা এবং আয়সা এটাও বলেন যে এই রাতটি হলো তো রাতের রাতের আমরা কি দোয়াটি পরবো আল্লাহ রবি বললেন কুল ই আননি তখন তুমি এটা বলবো আয় আল্লাহ তুমি ক্ষমাসীল তোহেবুল আফুহ তুমি ক্ষমাকে পছন্দ করো আফুয় আননি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে কদরের রাত পাওয়ার পর কি দোয়া পরব সেটাও আমরা পেয়ে গেলাম সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা তারাবি এবং রমজান মোবারক মাসে কদরের রাতের ফজিল সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছিলাম তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই এরপরে আমরা ইনশাল্লাহ অন্য বিষয় নিয়ে পরবর্তী আলোচনা নিয়ে আসবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন নেওয়া তৌফিদান করেনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি Ooh.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 সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ ব্যাংক সাতচল্লিশ খ্যালথাউট রোড বার্মিংহাম জিউড বি এক পাঁচ একূন্য এক তিন দুই তিন এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট এক দুই তিন এক শূন্য তিন আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি মানবতার সমাধান সৃষ্টিকর্তাকে জানার জন্য আল্লা শরিয়াদের বাইরে যাওয়ার সুযোগ তাকে রক্ষা করার জন্য আল্লাহ তিনি ইসলাম দিয়েছেন এটা কোন সমসলাম ইসলামের উপরে বিনসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদনী আহমদুল্লাহ বিন মোহাম্মদ হুসেন হারুন হুসেনের উপস্থাপনায় अन्य गुणावल इ माना दुनिया रात साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम टी